আলহামদুলিল্লাহ রাবিলাম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামুম রহমতুল্লাহ ওবরক আমাদের ধারাবাহিক আলোচনা কিতাবর রকা যে হাদিসগুলো মানুষকে আখেরাত মুখী করে মনে আল্লাহ ভীতি সঞ্চার করে দুনিয়ার প্রতি লোভ কমিয়ে দেয়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 বরঞ্চ দুনিয়া যে অতি ক্ষণস্থায়ী আর যে কোনো মুহুর্তে আসতে পারে সবাইকে যেতে হবে কুল্লু নাফসকে মৃত্যুর আস্বাদন গ্রহণ করতে হবে সাদ গ্রহণ করতে হবে এই বিষয়টাকে সে মনের মধ্যে জাগা দেয়নি অন্য আয়তে আল্লা তালা বলেছেন ফমা রেদ খেলাল হায়াত ইল্লা মাতাউল গুর যে ব্যক্তি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 খায় হিসেবে চাহিদা পূরণ করার জন্য তারা ব্যস্ত পূরণ করতে দেন দেখুক তারা কদ্দূর পূরণ করতে পারে পয়ুল হে হেমুল আমল লম্বা চূড়া আশা আকাঙ্ক্ষা পরিকল্পনা তাদেরকে ব্যস্ত করে রেখেছে তারা নেশায় মত্ত হয়ে আছে আলম তারা অচিরেই জানতে পারবে তারা কত ক্ষতিগ্রস্ত হয়েছিল সব ঠের পাবে বেশি দিন বাকি নেই আলী রাদি আল্লাহ তাল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 পাথরের থেকে কী করি কঠিন হয় দর্শক মণ্ডলী আমরা একটি বিরতির দিকে যাচ্ছি বিরতি পরে ইনশাল্লাহ আমাদের বাকি আলোচনা আমরা অব্যাহত রাখবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছিলাম আজকে যে হাদিসটি নিয়ে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 তখনও কিন্তু তার আসার মধ্যে সমাপ্তি ঘটবে না এই অবস্থা আসার পরেও মানুষের কেউ বলে না যে আমি যে এত বুড়ো হয়ে গেছি আর ভালো লাগে না এখন মরে যাই এরকম সহজে মানুষের মধ্যে আসে না বলবেন যে কেউ কেউ তো করে একেবারে মরে যেতে চায় পাঁচটাতে আসে তারা এরকম অনেক লোকজন আছে তারা নিজেদেরকে ইউথেনে জিয়ার মতো যে নিজেকে হত্যা করে ফেলতে চায় নিজের জীবনকে শেষ করে দিতে চায় কেউ আত্মহত্যা করতে চায় সেগুলো এটা ব্যতিক্রম ধর্ম জিনিস কিন্তু স্বাভাবিক পর্যায়ে মানুষ তার আশা আকাঙ্ক্ষা ছাড়ে না যে কোনো অবস্থায় তার বেঁচে থাকার আশা দুনিয়াকে উপভোগ করার আশা কন্টিনিউ করে এই বিষয়ে আমরা শুনি আসছিলাম এই হাদিসের ব্যাখ্যা আর সেই উপলক্ষে আমরা শুনছিলাম যে আনাসানুবর্ণনা করেছেন চারটি বিষয় মানুষের দুর্ভাগ্যের কারণ একটা হচ্ছে বলেছিলাম যমুদুল আইন চোখের পানি না আসা দুই নম্বর কাসওয়াতুল কাল অন্তর কঠিন হয়ে যাওয়া নরম না হওয়া তিন নম্বর হচ্ছে তুলুল আমাল লম্বা চূড়া আসা চার নম্বর হচ্ছে আলহ হের আলাদ দুনিয়া দুনিয়ার ব্যাপারে লোভী হওয়া দুনিয়ার লোভ বাড়তে থাকা এই চারটা জিনিস মানুষের জন্য দুর্ভাগ্যের কারণ হয়ে যায় খুব খারাপ লক্ষণ যার ভিতরে চারটি জিনিস আছে আব্দুলা ওনার পক্ষ থেকে বর্ণিত হয়েছে উম্মতের সঠিক অবস্থা থাকা ঠিকঠাক অবস্থায় থাকা আছে দুনিয়া লোভই কম হওয়ার মধ্যে উম্মতের মধ্যে যদি দুনিয়ার লোভ কমে যায় তাহলে আমাদের উম্মত ঠিক আছে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 কিন্তু উম্মাতের শেষের দিকে লোকেরা হালাকের দিকে যাবে ধ্বংস হয়ে যাবে উম্মাতের মধ্যে যে দুটা রোগ মেইনলি ঢুকবে একটা হচ্ছে আল বহল হচ্ছে আল আমাল বহল বহিলি কার্পণ্য করা কৃপণতা অনেক সম্পদশালী লোকেরা তাদের সম্পদকে কুক্ষিগৃত করে রাখার জন্য শুধু জমা করে রাখার জন্যই জোগাড় করে এমন কিছু বকিল লোক আছে যারা সম্পদ যথেষ্ট থাকলেও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 রক্ষা করেছেন তারা সত্যিকার কামিয়াব লোক সম্পদের মোহে মানুষ অংশ বড় বকিল হয়ে যায় এটা খুবই দুর্ভাগ্যের লক্ষণ বল আমল দ্বিতীয়টা হচ্ছে লম্বা আশা উঁচু আশা যার কোনো শেষ নেই আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নেই তাহলে এই শেষ দিনগুলোতে যারা ধ্বংসের দিকে যাবে তাদের মধ্যে এই দুটো জিনিস বেশি করে থাকবে বকিলই করা আর লম্বা চুরা প্রাণ প্রোগ্রাম করা সহসায় মৃত্যুবরণ করতে পারবে এরকম চিন্তা না করা আল্লাহ তালা সুরাল হাদিদের ষোলো নম্বর আয়ত করেছেন ফা তলিমুল আহমাদ তাদের আশা ভরসা অনেক লম্বা হয়ে গেল আগের জমানার অবিষপ্ত জাতিগুলো সম্পর্কে সাবধান করতে গিয়ে আমাদেরকে আল্লাহ তালা বলেন যে এরা আল্লাহ তালা নাফরমিন যারা করেছে তাদের জীবনে আশা আকাঙ্ক্ষা অনেক লম্বা চৌড়া করে বসে থেকেছে তারা এবং ফাঁকা সাতকলুবহুম যার কারণে তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে অন্তরগুলো সফট থাকেনি নরম থাকেনি এখন এই যে আশা লম্বা চূড়া করা এটা ভ্যারি নেগেটিভ এটা পছন্দ নিয়ে নয় অনেকগুলা আয়াদে হাদিসে এবং সালস আলহিনের আলোচনায় আমরা পেলাম এখন ইমাম ইবরান জাউদ্জির রহমতুল্লাহ আলহী সেখান থেকে অ্যাকসেপশন দিচ্ছেন যে কিছু লোকের অবশ্যই একটু লম্বা আশা থাকা ভালো স্পেসিফিক কারণে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 তাদের যদি প্ল্যান প্রোগ্রাম আশা আকাঙ্ক্ষা না থাকতো তাহলে তারা এই কিতাবপত্র লিখতে যেতে পারতেন না যে মনে কর যারা তাফসির লিখেছেন তাফসির লিখতে কতদিন লেগেছে অনেক দিন লাগে পুরো কোনো তাফসির লেখবেন তো যিনি তাফসিল লিখতে বসেছেন তিনি একটু আশা তো করেছেন আমি তাফসিরটা লিখতে চাই আমি তিনি আশাও করেছেন তাসিরটা সম্পন্ন করেই আল্লাহর কাছে যেতে চাই এরকম প্ল্যান তিনি করেছেন এটা জায়দ আছে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 হইতে পারে আল্লাহতালা তাকে তফিক দেবেন হইতে পারে আল্লাহতলা তাকে তফিক নাও দিতে পারেন যারা আলে মৌলামাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে যে তারা লম্বা পরিকল্পনা করতে পারেন হইতে পারে যে উনি কিতাব লেখার আগে ইন্তিকাল করলেন সম্পন্ন করার আগে হতে পারে শেষ করতে পারলেন কিন্তু এই আশা করাটা তার জন্য নিয়ে নয় যেমন তফসির জ্বালা লাইন রেখেছেন যিনি তিনি তফসির শেষ করার আগেই ইন্তিকাল করেছেন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 যে আওয়ালাম্ন আমিরকম আমি কি তোমাদেরকে বয়স দেইনি যারা চাইলে এই বয়সকে কাজে লাগাতে পারতো আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করে যে আল্লাহ আমাকে তো খুব বেশি বয়স দেননি আমাকে অনেক আগেই ডেকে ফেলেছেন যারা অন্তত কম বয়সে যাবে মাদারি বয়সে যাবে তো এতটুকুন বয়সে গেলেও আল্লাহকে ডাকার মতো সুযোগ ছিল আমল তৈরি করার মতো ব্যবস্থা ছিল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 কিন্তু যে জিনিসটা হল যে আমরা যেন এই প্লানটা এভাবে করতে করতে যেন ভুলে না যাই যে প্লান শেষ করার আগেই আমাকে চলে যেতে হবে আমি আমার এক আত্মীয় খবর জানি দূরর আত্মীয় তিনি বহু দিন কোনো এক দেশে লম্বা ব্যাতনে কাজ করেছেন পরে তিনি রিটায়ার করলেন রিটায়ার করে দেশে আসলেন এবং তিনি অনেক দামি জায়গায় বাড়ি করলেন অনেক পয়সা খরচ করলেন বিল্ডিং করলেন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 এই প্লানটা করতে গেলে তার নাও পেতে পারে এই কথা মনে রাখা এবং আল্লাহর কাছে চলে গেলে কি নিয়ে যাবে সেই বক্তব্যটাই এই হাদিসে তিনি আমাদেরকে ফুটিয়ে তুলেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের দুনিয়াদারী প্লান যখন করব তখন যেন আখ রাতের প্লানটাও যেন আল্লাহ তালা আমাদের মনে রাখার জন্য তৌফিক দান করেন আল্লাহর সঙ্গে দেখা করার সময় যেন আমল নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে মনে রাখার তৌফিক যেন আল্লাহ তালা দান করেন আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি وبركاته